আমি কাবাকে করেছি মানুষের জন্য মাসাবাহ বাকারা একশো ১২৫। কাবার একটা অদ্ভুত সম্মোহনী শক্তি আছে যে কাবাকে একবার দেখে সে বারবার সেখানে ফিরে যেতে চায়। তীব্র একটা টান তাকে আচ্ছন্ন করে রাখে আল্লা সুবাহ আলা বলেন বায়তুল্লাহ হল মাসাবা। মাসাবা মানে হচ্ছে সম্মিলনের স্থল কোন বাচ্চাউট যখন খেলতে যায় সে একটু পরপর তার মাকে দেখার জন্য ফিরে আসে এই বিষয়টাকে বলে কাবা ঘর ঠিক তেমনই মানুষের জন্য আমরা এখন অবস্থান করছি হিজড়ি ষষ্ঠ বছরে আজ থেকে প্রায় ছয় বছর আগে নবীজল আলহাম কাবা শহর মক্কা ছেড়ে মদিনায় এসেছেন প্রায় ছয় বছর কাবা থেকে দূরে থেকে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 ষষ্ঠ হিজরি জুলকাদা মাসের এক তারিখ সোমবার নবীজ সাল্ল আলীবাস্লাম মক্কার পথে যাত্রা আরম্ভ করলেন এই মাসে যুদ্ধ করা ছিল নিষিদ্ধ আল্লাহ সাল্ল আলিউলামের ডাকে সাড়া দিলেন প্রায় চোদ্দশো সাহাবি এর মধ্যে কিছু মুসলিম বেদইন গোত্রও ছিল সবাই মিলে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন জুল তারা ইহরাম বাঁধলেন মদিনাবাসীদের জন্য মিকাত হচ্ছে জুল যেখান থেকে ইহরাম বেঁধে তারপর অগ্রসর হতে হবে কোরবানির পশুগুলোর গায়ে চিহ্ন লাগিয়ে দিলেন কুরবানের আগে পশুর গায়ে শনাক্তকরণ চিহ্ন দেওয়া ছিল আরবের ঐতিহ্য এই যাত্রায় নাল্ল আলহামের সাথে ছিল প্রায় সত্তরটি উঠল আলহাম ও তার সাথীরা পাঠ করছেন পুরোপুরি শান্তিপূর্ণ মেজাজে রসুল্লাহ আলহাম ও সাহাবিরা এগিয়ে চলেছেন কোন যুদ্ধেহী ভাব নেই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 তিনি তাবাকুল করতেন কিন্তু বে খেয়াল ছিলেন না তিনি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে চাননি এর আগের বছরেই কোরাইশদের তারা পরাস্ত করেছেন সত্যি কিন্তু তখনও কোরাইশরা তখন মানেনি তারা এবার খায়বের ইহুদের সাথে মুসলিমদের বিরুদ্ধে একটি জোট ঘটনার চেষ্টা করছিল। করছিলাম বিষয়টি জানতেন তাই নিরাপত্তার কথা ভেবে বিশ সদস্যের একটা অসারোহী দলকেও সাথে রেখেছিলেন তাদের কাজ ছিল পুরো জামাতের নিরাপত্তা নিশ্চিত করা এবং পথে কোনো বাধা বিপত্তি আছে কিনা সেদিকে লক্ষ্য রাখা রসলাস আলী আসলাম এইবার যুদ্ধে যেতে চাচ্ছিলেন না কিন্তু নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন এই বিষয়ে গুপ্তচর হিসেবে সাথে ছিলেন বিশরুদ্িন সুফিয়ান রাদিল্লাহ আনহো তার কাজ ছিল প্রতিপক্ষের গোপন তথ্য সংগ্রহ করে নবীজ সাল্লু আলী ওয়াস্লামের কাছে পৌঁছে দেয়া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 মানুষ ভাবক যে তিনি যুদ্ধ করতে এসেছেন রসুল্লাহ আলী গোয়েন্দা বিশ্বর সুফিয়ান রাজু কুরাইসের ব্যাপারের তথ্য নিয়ে ফিরে এলেন বিশ্বর সুফিয়ান মহাজির বা আনসারি সাহেব ছিলেন না তিনি ছিলেন খোজা আগত্রের ইচ্ছে করে এমন এক লক্ষ্যে রসুল্লাহ আলী আসলাম পাঠালেন যিনি আপাত দৃষ্টিতে ছিলেন নিরপেক্ষ তিনি জানালেন কোরাইশরা যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে তারা যুদ্ধ করতে দৃঢ় যে কোনো মূল্যে তারা রসল সাল্লু আলী আসালামের মক্কা প্রবেশ ঠেকাবে এজন্য তারা লোকও জড়ো করেছে নারী শিশুদের নিয়ে ময়দানে নেমেছে এটা শুনে রসল্লা আলী বললেন হায় রে কুরাইশ যুদ্ধের চিন্তা ওদের পাগল করে রেখেছে তাদের কি এমন ক্ষতি হতো যদি তারা পুরো বিষয়টাকে আমার আর আরবদের হাতে ছেড়ে দিত আরবরা যদি আমাকে হত্যা করত তাহলে তো এমনিই তাদের মনের আশা পূর্ণ হয়ে যেত আর যদি আল্লাহ আমাকে বিজয়ী করেন তাহলে কুরাইশাহ দলে দলে ইসলাম গ্রহণ করে নিজেরাই লাভবান হত কিন্তু না যতদিন তাদের শক্তি আছে ততদিন তারা আমার সাথে লড়তে চায় কুরাইশা ভেবেছে কি আমি হাল ছেড়ে দেব কসম। আল্লাহ আমাকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন আমি সে উদ্দেশ্যে জিহাদ চালিয়ে যাব যতক্ষণ না আল্লাহ আমাকে বিজয় করেন অথবা আল্লাহর পথে আমার অস্তিত্ব বিলীন হয়ে যায় মুসলিমদের কাবায় প্রবেশের বাধা দেয়ার কোন নৈতিক অধিকার কুরাইশা ছিল না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 যেটি খোদ আরবের মসৃিক গোত্রগুলোই পছন্দ করল না তারা বলল মুসলিমদের কাবায় প্রবেশ করতে দেয়া হবে না কাউকে কাবায় প্রবেশ করতে না দেয়া খুবই গুরুতর বিষয় আর বিশেষত যেখানে রসল সাল্ল আলিম আগেই ঘোষণা দিয়েছেন যে তিনি শুধু অমরা করতে চান যুদ্ধ করতে চান না কোরশদের এই সিদ্ধান্ত আরবরা পছন্দ করল না জনমত রসল সাল্লু আলিহাস্লামের পক্ষেই গেল রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম যুদ্ধ করতে না এসেও এক অর্থে জয়ী হলেন নিজের পক্ষে জনমত অর্জন করা এবং সেটা ধরে রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাদ্যত মনে হতে পারে এখানে কুরাইশদের কথাই তো চলল মুসলিমরা মক্কায় প্রবেশ করতে পারল না কিন্তু এই একগৈমি করে কোরাইশরা জনসমর্থন হারালো এবং মুসলিমদের প্রতি সবাই সহানুভূতি দেখালো। এখনকার পাবলিক রিলেশনে নবীজাল আলিহাস এগিয়ে গেলেন দেখতে দেখতে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠল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 আল্লাহ সোহান তাদের ঘর থেকে দেহ বিচ্ছিন্ন করার ব্যবস্থা করবেন আমরা কি কাবা কাবাঘরের দিকে অগ্রসর হব এবং কেউ যদি আমাদের ওখানে পৌঁছাতে বাধা দেয় তাহলে তাদের সাথে যুদ্ধ করব। করবু বললেন হে আল্লাহর রাসুল আপনার তো কাবা ঘরে তাআফ করাই উদ্দেশ্য কেউকে হত্যা করা কিংবা কারো সাথে যুদ্ধ করার উদ্দেশ্য নয় অতএব কাবা ঘরের উদ্দেশ্যে রওনা হন যদি কেউ এই ব্যাপারে আমাদের বাধা দেয় তাহলে আমরা তার বিরুদ্ধে লড়াই করব। করবুব পরামর্শ নবীজ্লা আলী পছন্দ হল এখানে বলা হচ্ছে আহাবিস কোচের কথা যারা কোরাইশদের সাথে যোগ দিয়েছিল মুসলিমদের ওমরা ঠেকানোর জন্য নিজে থেকে যুদ্ধে না জড়ানোর সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হলেন এর একটু পরেই কোরাইশরা খালিদিনুল ওয়ালিদ এবং ইকরমা বিন আবু জাহিলের নেতৃত্বে দুইশ সৈন্যের এক বাহিনী পাঠাল খবর পেয়ে রসুল পথে ভয় বর্ণিত। এরপর তিনি বললেন যেই পথে শত্রু সৈন্যরা অবস্থান নিয়েছে সেই পথ ছাড়া ভিন্ন পথে আমাদেরকে নিয়ে যেতে পারে কি কোনো পুরুষ আছে আব্দুল্লাবিন আবু বকর সূত্রে সাক বর্ণনা করেন আসলাম গোচ্ের জনক ব্যক্তি বলল ইয়া রসল আমি পারব ফলে তিনি পার্বত্য অঞ্চলে দুর্গম ও কঙ্কর্ময় পথ দিয়ে তাদেরকে নিয়ে চললেন এই দুর্গম গিরিপথ অতিক্রম করা ছিল মুসলিমদের জন্য একটা কঠিন কাজ সেই পথ থেকে বের হয়ে সমতল ভূমিতে আগমন করলে রসল্লাহ সাল্লাহ আলি ইসলাম বলেন তোমরা সকলেই বলো নস্তাক ফিরুল্লাহ ওয় নতুব ইহ অর্থাৎ আমরা আল্লাহর নিকট পানাহ চাই এবং তার কাছে দবা করি তার দিকেই প্রত্যাবর্তন করি তার সকলেই তা বললে রসল সাল্লু আলহাম বললেন এ হলো সেই হিত্যা বা ক্ষমা যা বলে ইসরায়েলের উপর পেশ করা হয়েছিল কিন্তু তারা তা বলেনি শেষ পর্যন্ত তারা মক্কার অদূরে হুদৈবে নামের এক জায়গায় এসে উপস্থিত হলেন হুদৈবে থেকে মক্কার দূরত্ব ছিল মাত্র একদিনের মক্কার বিপদসীমার ভেতরে খালিদিন ওয়ালিদ তখন তড়িঘড়ি করে বাহিনী নিয়ে মক্কায় ফিরে গেলেন হোদাই বিয়ে পৌঁছে নবীজি সাল্লু আলি আসলামের বিখ্যাত উঠ কাসোয়া হঠাৎ বসে পড়ল অনেক করেও তাকে ওঠানো যাচ্ছে না সাহাবিরা মন্তব্য করলেন কাসোয়া অবাধ্য হয়ে গেছে কিন্তু রসুল সাল্লু আলিউস্লাম বললেন না কাসোয়া অবাধ্য হয়নি অবাধ্যতা কাসোয়া স্বভাব নয় সে তার নির্দেশেই থেমেছে যিনি আবরাহার হাতিগুলোকে থামার নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ স্বয়ং আল্লাহর আদেশেই কাসোয়া বসে পড়েছিল যখন আব্রাহা ও তার বাহিনী মক্কা আক্রমণ করতে চেয়েছিল তখন তার হাতিগুলো মাটিতে বসে পড়েছিল অনেক ঠেলেও হাতিগুলোকে ওঠানো সম্ভব হয়নি মুসলিমদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটল উঠ বসে পড়ল কিন্তু আবরাহার বাহিনী ছিল কাফের বাহিনী আর রসুল্লাহ সাল্ল আলী আসলামের বাহিনী ছিল মুসলিম বাহিনী ক্ষেত্রে এই দুয়ের মাঝে পার্থক্য কি হাজার হাজারা রাসকানী রেহমাহুল্লাহ এই সম্পর্কে মন্তব্য করেছেন আল্লাহ আজাল অতীত বর্তমান সবই জানেন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 মুসলিমদের যুদ্ধে জড়ানো থেকে বিরত রেখেছিলেন কাসোয়াকে বসে পড়তে দেখে রসুল্লাহ আলী হাসলাম বললেন সেই সত্তা শপথ যার হাতে আমার প্রাণ আমি কুরাইশে যে কোনো প্রস্তাব গ্রহণ করতে রাজি আছি যতক্ষণ পর্যন্ত আল্লাহর মর্যাদা রক্ষিত হয় শুরু থেকেই একটি বিষয় স্পষ্ট করতে চেয়েছেন সেটা হলো তিনি এবার কুরাইসদের সাথে যুদ্ধ করতে আসেননি তিনি যাত্রা শুরু করেছেন নিষিদ্ধ মাসে সাথে কোন অস্ত্র রাখেননি উমরার পশুগুলোর গায়ে দাগ লাগিয়েছিলেন যেন দেখে বোঝা যায় এবার তারা শুধু উমরাই করতে চান এরপরে রসল সাল আরো স্পষ্ট করে মুখে বলে জানিয়ে দিলেন যে তিনি এখন শান্তি চান এবং তিনি তাদের কোনো প্রস্তাব গ্রহণ করবেন হুদাইবিয়াতে একটা কুয়া ছিল। কিন্তু সাহাবারা পানি পান করতে গিয়ে দেখলেন কুয়াটি খালি তারা রসুল্লাহসাল্লু আলীমকে জানালেন একটি তীর তাদের হাতে দিলেন বললেন সেটিকে কুয়ায় নিক্ষেপ করতে নিক্ষেপ করতেই কুয়া থেকে এসে দুই পক্ষের মধ্যে ইতিহাসগ্রন্থে দুই পক্ষ থেকেই একাধিক দুধ প্রেরণের বর্ণনা এসেছে এই দুধ প্রেরণের উদ্দেশ্য ছিল একটা সমঝোতায় আসা আলী চাওয়া ছিল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 তাই আমরা প্রথমে মুসলিমদের এবং পরে কুরাইশদের পক্ষ থেকে প্রেরিত দূতদের নিয়ে আলোচনা করব মুসলিমদের পক্ষ থেকে প্রথম যাকে দূত হিসেবে পাঠানো হয়েছিল তিনি হলেন হর্রাস এবং অমাইয়া আল খোজাই তবে তার অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না আলহাম তার মাধ্যমে কুরাইশদের এই বার্তা পৌঁছাতে চাইলেন যে তারা যুদ্ধ করতে আসেননি এসেছেন আল্লাহর ঘর তাওয়াফ করতে হর্রাস উঠের পিঠে চড়ে মক্কায় গেলেন কিন্তু খাররা স্লো আহ সাথে মক্কাবাসীর ব্যবহার ছিল অত্যন্ত রুড়ো তারা তাকে কোনো কথাই বলতে দিল না তারা তার উঠকে মেরে ফেলে এবং তাকেও মেরে আগমরা করে ফেলে একজন দূতের সাথে এরকম হীন আচরণ থেকে আমরা বুঝতে পারি কুরায়েশদের মনের অবস্থা তখন কেমন ছিল তাদের মধ্যে প্রচন্ড হতাশা কাজ করছিল যে কারণে তারা অস্থির হয়ে মারমুখী আচরণ করে তারা মুসলিমদের সাথে যা করছে তা যদি সঠিক হতো তাহলে উদ্ভ্রান্তের মতো একজন দূতকে মারধর করার কোনো প্রয়োজন ছিল না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 সব মিলিয়ে তারা অস্থির হয়ে ওঠে কিন্তু রসুল আলী আসলাম তার পরিকল্পনায় কোন রকম অস্থিরতা বা ধৈর্যহীনতা দেখাননি এই ঘটনার পরেও তিনি দ্বিতীয় আরেকজন দূত পাঠানোর সিদ্ধান্ত নেন এবার রসুল আলী আসালাম অমর রাজ আহুকে ডাক দিলেন তাকে দুধ হিসেবে পাঠাতে চাইলেন অমর রাজু বললেন ইয়া রসুল্লাহ মক্কায় আমার পরিবারের এমন কেউ নেই যে আমাকে নিরাপত্তা দেবে আর আমি কোরআসদের কি পরিমাণ ঘৃণা করি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 ওমারের নিরাপত্তারও একটা বিষয় আছে ওমারকে মক্কা নিরাপত্তা দিতে রাজি হবে এমন কেউ ছিল না একই সাথে ওমার এটাও বললেন এটা তার মতামত মাত্র রসল আলিম যদি তাকে যেতে বলেন তাহলে তিনি অবশ্যই যাবেন পরিণতি যাই হোক এরপর বললেন ইয়া রসল্লাহ আমি আপনাকে এমন একজনের নাম বলতে পারি যাকে মক্কার লোকেরা আমার চাইতে বেশি সম্মান করে সে হল ওসমান এবং আহ্বান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 অন্যদিকে বনু আবদে মানাফের প্রধান দুই শাখা গোত্র হচ্ছে বনু হাসিম আর বনু ওমাই এই শাখা গোত্রের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিল রসল আলী ছিলেন বনু হাসিমের ওসমান আবু সুফিয়ান যখন ওসমানকে কোরআসের কাছে পাঠালেন সাথে সাথেই তিনি বনু ওমাইয়ার দ্বিতীয় শীর্ষ নেতার কাছ থেকে সুরক্ষার আশ্বাস লাভ করলেন এই ব্যক্তিটি হলেন ওসমান রাজেল্লা আনহুর চাচাতো ভাই আবান এবং সাঈদ আল আস যদি ওসমান ছিলেন মুসলিম কিন্তু যেহেতু তিনি বন ওমাইয়ের লোক তাই তারা তাকে নিরাপত্তা দিতে রাজি হল আমরা বহুবার উল্লেখ করেছি আগে যে সে যুগে আরবে আত্মীয়তার সম্পর্ক ছিল সবকিছুর ওপরে তাই ধর্মীয় শত্রুতা থাকলেও আত্মীয়তার সম্পর্কের কারণে তারা কিছুটা ছাড় দিত উসমানের চাচাদো ভাই আবান নিজের উটের পিঠে করে উঠে কোর সামনে গিয়ে ঘোষণা দিলেন যে এই লোকটিকে আমি আমার তরফ থেকে নিরাপত্তা দান করলাম উসমান রহু সফরের উদ্দেশ্য ছিল মূলত দুইটি প্রথমত এটা ঘোষণা করা যে মুসলিমরা কোরাইতদের সাথে যুদ্ধ করার জন্য মক্কায় আসেনি আর দ্বিতীয়ত মুমিন নরনারী যারা তখনও মক্কায় রয়ে গেছেন তাদেরকে রসুল্লাহ সাল্লীসালামের আশ্বাসবাণী পৌঁছে দেয়া যে ইসলাম অবশ্যই বিজয় হবে উসমান মক্কার ভেতর পুরো সময়টিকে কাজে লাগালেন কোরাইশদের নেতৃস্থানীয় লোকদের সাথে আলোচনায় বসলেন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 কেউ তোমাকে বাধা দেবে না মুসলিমরা তখন বলতে লাগলো ওসমান রাজি আনহু কতই না সৌভাগ্যবান তিনি কাবাঘর তাওয়াফের সুযোগ পেয়েছেন কিন্তু বললেন তার প্রতি আমার চাওয়া সে যদি যুগ যুগ ধরেও সেখানে থাকে আমি তাওয়াফ না করা পর্যন্ত সে কাবা কাবাঘর তাফ করবে না ওসমান রদিলে আনহু রসুল্লাহ আলী আসলামের প্রত্যাশা অনুযায়ী কাজ করেছিলেন এক পা বাড়ালে যেই ঘরকে ছোঁয়া যাবে তা না ছোঁয়ে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 ইসলামের বিজয়ের জন্য তো করলেন। এবার আলোচনা করা যাক কোরাইশদের পক্ষ থেকে প্রেরিত দূতদের নিয়ে প্রথমে তারা পাঠালো বুদাই লেবেন পাঠাল বুদাইলেবেন ওয়ারাক বন হোসা আগত্রের সে সাথে করে নিজের গোত্রের আরো কিছু লোক নিয়ে এসেছিল বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় হোসা আগত্র হচ্ছে রসল সাল্লাহ আলী আসলাম এবং মুসলিমদের প্রতি বিশ্বস্ত এমন বর্ণনা আছে যে হোসা আগোত্র মক্কার যাবতীয় তথ্য নবীজ সাল্লু আলী ওয়াস্লামকে পাচার করত নবীজ সাল্লাহু আলি আসলামের যুদ্ধ ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল ছিল বিভিন্ন গোত্রের সাথে তার সম্পর্ক কুরায়ষা তার শত্রু হলেও কোন হোজায়ের সাথে তার সুসম্পর্ককে তিনি তার কাজে লাগিয়েছেন যাই হোক বুদাইল রসল সাল্লাহ আলী আসসালামকে বলল কুরয়েশা এমন উঠ নিয়ে এসেছে যে দুধ দেয় অর্থাৎ কুরায়শা দীর্ঘদিন অবস্থানের পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে এসেছে পরিস্থিতি যদি থাকার দাবি করে তাহলে সেটাই তারা করবে তারা যুদ্ধের জন্য তৈরি রসল্লা আলী তখন তাকে বুঝিয়ে বললেন যে যুদ্ধ করার তার উদ্দেশ্য নয় বায়তুল্লার জিয়ারত করাই তার একমাত্র উদ্দেশ্য বুদাইসলাসের এই বার্তা নিয়ে মক্কায় ফিরে এলেন কিন্তু কোরাইশরা তাকে পাত্তায় দিল না তারা তাকে উপেক্ষা করল তার বিরুদ্ধে স্বজন অভিযোগ আনলো তার সাথে খারাপ ব্যবহার করলো। সে তাদেরকে বলল কোরাইশরা তোমরা মুহাম্মদের সাথে বারাবারি করছ যুদ্ধ করার অভিপ্রায় নিয়ে তিনি এখানে আসেননি তিনি বাতুল্লাহ জিয়ারত করার জন্য এসেছেন বলা বাহল্য এসব কথা কুরাইশদের মোটেও পছন্দ হল না বুদাইলের পর কুরাইশা পাঠাল মিখরাজ হাফসকে তাকে দেখামত্র আলী ইসলাম বলে উঠলেন সে হচ্ছে বিশ্বাসঘাতক মিখরাজের স্বভাব সম্পর্কে তিনি আগে থেকে জানতেন দেখা গেল মিখরাজ কুরাইশদের ৪০ পঞ্চাশ জনের একটি দল নিয়ে মুসলিমদের তাবুর চারপাশে ঘুরঘুর করছে তার উদ্দেশ্য ছিল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 যেন সেগুলো দেখতে পায় মুসলিমদের সর্বাত্মক প্রচেষ্টা ছিল এটা প্রমাণ করা যে তারা শুধু ওমরা করতে এসেছেন একদম লোক গাবা ঘরে ওমরা করতে এসেছে তারা পশু কুরবানের জন্য হাজির হয়েছে এই দৃশ্য দেখেই তার মন আর্দ্র হয়ে গেল সে মক্কায় চলে গেল এমনকি রসুল্লাহ সাল্লাস্লামের সাথে দেখা করারও প্রয়োজন বোধ করল না সে সৌজা কুরাইসদের কাছে ফিরে গিয়ে বলল সমস্ত প্রশংসা আল্লাহর শোন এই লোকগুলোকে মক্কা থেকে দূরে ঠেলে রাখা একবারে ঠিক হচ্ছে না হোলাইস ছিল মোশিক একজন কাফের কিন্তু সে কুরাইশ নেতৃবৃন্দের মতো নীতিহীন ছিল না মুসলিমদেরকে কাবা ঘরে আসতে বাধা দেয়া যে অন্যায় হচ্ছে সেটা সে ঠিকই বুঝতে পারছিল বলল তোমরা আব্দুল মোতালিবের সন্তানদের কাবায় প্রবেশ করতে দেবে না আর লাখাম জুদাম হিমায়ের আর কিন্দার লোকেরা কাবা পরিদর্শন করতে পারবে আল্লাহ আল্লাহতালা এটা হতে দেবেন না এই চারটি গোত্র হল কাহতানি শাখা আরবদের ইয়েমিনী শাখা থেকে উদ্ভূত আর এদের অবস্থান কাবা থেকে অনেক দূরে লাখাম জুদাম এই দুটোর অবস্থান আরবের একদম উত্তরে আর হিমায়রা কিন্দারের অবস্থান একদম দক্ষিণে ইয়েমেন সীমান্তের কাছাকাছি দূর দূরান্তের কর্ত্ররা কাবায় তাও করছে অথচ বনু আব্দুল মুালিবের সন্তানরা যারা মক্কায় বড় হয়েছে তারা আজকে কাবায় প্রবেশ করতে পারছে না কুরাইশদের এই দ্বিমুখী আচরণের সমালোচনা করায় কুরাইশরা খেপে গিয়ে তাকে বলল চুপ থাক কাণ্ডজ্ঞানহীন বেদহীন কথাকার হুলাইস খুব রেগে গেল সে বলল দেখো একটা কথা ভালোভাবে জেনে রাখো। তোমাদের সাথে এই শর্তে চুক্তি করিনি যে কেউ কাবাঘর পরিদর্শনে আসবে আর তোমরা তাদেরকে বাধা দেবে শপথ সেই সত্তার যার হাতে হুলাইসের প্রাণ হয় তোমরা মুহাম্মদকে কাবাঘরে প্রবেশ করতে দেবে না হলে আমি হাবসীদের নিয়ে আলাদা হয়ে যাব কুরাইসায় তখন অবস্থা বেগতিক দেখে তাকে বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি শান্ত হ দেখে কি করা যায়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 এসব কথাবার্তা মনে করিয়ে দিয়ে সে কোরাইশদের কাছে আস্থা অর্জন করে নিল কুরাইশরাও দেখল যে তাইফের হলেও উরুয়া তো তাদের পক্ষেরই লোক তার উপর ভরসা করা যায় এবার তারা তাকে দূত হিসেবে নিযুক্ত করল্লু আলী আসলামের কাছে গেল তার উদ্দেশ্য রসুল্লাহ সাল্লু আলী আসসালামকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দেয়া বর্তমানের পরিভাষায় যাকে বলে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ রসুল্লাহকে উদ্দেশ্য করে বলল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 যেন রসুল্লা সাল আলী যুদ্ধ করতে আর চায় কুরাই অথচ ছিল পুরো উল্টো রসল আসলাম এসেছেন শান্তিপূর্ণ ভাবে করতে আর কুরাই তাকে বাধা ছিল। বর্তমান সময়ে আমরা দেখি পশ্চিমা শক্তি ঠিক এভাবেই তাদের বক্তব্যকে সাজায় তাদের ভাবটা এমন যেন মুসলিমরা হল সন্ত্রাসী আর তারাই শান্তি শান্তিকামেই অথচ বাস্তবতা হল সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে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 নিজ গোত্রের জন্য তারা জীবন রাজি তাই একজন মানুষ নিজ বিরুদ্ধে অবস্থান নেবে নিজ বিরুদ্ধে যুদ্ধ করবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না আজকের অনেকটা নিজ দেশের বিপক্ষে অবস্থান নেওয়ার মতো ব্যাপার কিন্তু রসল সাল্লাহ আলী ইসলাম তাই করছিলেন তিনি কুরাইশ হয়েও কোরাইশের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন দিন বা ধর্মের অবস্থান যে গোত্র আর জাতি পরিচয়ের উপরে জাহিল আরবরা সেটা বুঝতে ব্যর্থ হচ্ছিল তাই ওরোয়া বলতে চাইছিল কেমন করে তুমি নিজ গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করছো এমন নিকৃষ্ট করতে পারো ওরুয়ার চাহিলি দৃষ্টিভঙ্গি আরও একটা ব্যাপার বুঝতে ব্যর্থ হয়েছিল সেটা হল মুসলিমদের ঐক্যের ভিত্তি সাহাবারা ছিলেন বিভিন্ন গোত্র থেকে আগত সেখানে যেমন সম্মানিত কুরাইশ বংশের লোক ছিল তেমনি ছিল আওস গোত্র খজরাজ গোত্র ছিল আসলাম এবং গিফারের মতো নিচু শ্রেণীর গোত্র এই গোত্রগুলোকে ওরুয়া তৃতীয় শ্রেণী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 ওরুয়া তখন সেটা টের পায়নি তাই সে খোঁচা মেরে বলতে চাইছিল বিপদে পড়লে তোমার সঙ্গী সাথীরা তোমাকে ফেলে পালিয়ে যাবে এই কথাটি ছিল খুবই অপমানজনক আবু অকর রাজ পাশে ছিলেন এই কথা শুনে তিনি প্রচণ্ড খেপে গেলেন ওরুয়াকে বললেন যা ভাগ এখান থেকে তুই গিয়ে তোদের দেবী আল্লাদের লজ্জাস্থান চোষ আমরা আল্লা রসুদকে ছেড়ে পালিয়ে যাব এই আমরা তাকে পরিত্যাগ করব হ্যাঁ লজ্জাস্থান চোষার এই কথাতে ছিল আরবে প্রচলিত একটি গালি আবু বকর রদিলিতে শান্তশ্রেষ্ঠ মানুষ ছিলেন কিন্তু ওরুয়ার এই কথায় তিনি শান্ত থাকতে পারলেন না একেবারে গালি দিয়ে বসলেন আলী আসলাম শুনলেন কিছুই বললেন না ওরুয়া গালি হজম করে নিয়ে বলল অতীতে তুমি আমাকে একবার উপকার করেছি আবু বকর সেটা আমার শোধ করা হয়নি তা না হলে আজকে তোমার এই কথার উচিত জবাব দিয়ে দিতাম অরুয়াকে একবার একশো উঠ রক্তপণ দিতে হয়েছিল কিন্তু রক্তপণ আদায়ের সামর্থ্য তা ছিল না আবু বাকর রাজিন্দা ওহু তখন ওরুয়াকে দশটি উঠ দিয়ে সাহায্য করেছিলেন এটা জাহিলিয়াতের যুগের কথা এই কারণে অরুয়া আবুবকরকে কিছু বলল না অরুয়া এবেন মাসুদ ছিলেন একজন ঝানু রাজনীতিবিদ কথার জোরে তিনি প্রতিপক্ষের মনোবল গড়িয়ে দিতে চাইছিলেন তিনি আজেবাজে বকার লোক ছিলেন না তার প্রতিটি কথার পেছনে চিন্তার ছাপ ছিল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 কিন্তু এসবের কিছুই মুসলিমদের টলাতে পারল না উল্টো উরওয়াই আবু বকরের আচরণ দেখে ফাটা বেলনের মতো চুপসে গেল এর মধ্যে ঘটল আরও একটি ঘটনা সমঝোতার আলোচনা চলাকালীন সময়ে আল্লা রসুল্লাহু আলী আসলামের দ্বারে স্পর্শ করছিলেন এটা সে যুগের জন্য খুবই স্বাভাবিক একটি ঘটনা দেহরক্ষী হিসাবে রসোল্লাহ আলি আসলামের মাথার কাছে ছিলেন আল মহিরা এবং সোবা রাদহ ব্যাপারটা তার মোটেও পছন্দ হল না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 সে তার ভাতি মগিরা রানহকে উদ্দেশ্য করে বলল বিশ্বাসঘাতক কথাকার তোর অপকর্মের দাগ তো সেদিন মাত্র পরিষ্কার করলাম অরুয়া তার ভাতিজা মগিরাকে অতীতের একটা ঘটনা নিয়ে খোঁজা দিলেন একবার তেরো জন মুর্শিকের সাথে শহরে বের হন এবং পথিমধ্যে তাদের লুট করে তাদের হত্যা করেন সাকিফের গোত্রগুলোর মধ্যে তখন সেটা নিয়ে ব্যাপক যুদ্ধ লাগার মতো অবস্থা তৈরি হয় ওরুয়া নিজের ভাতিজাকে বাঁচানোর জন্য তার হয়ে রক্তমূল্য পরিশোধ করে দেন ইতিমধ্যে মকাইরা মদিনায় চলে আসেন এবং ইসলাম গ্রহণ করেন আলি আসলাম তাকে বললেন তোমার মুসলিম হাওয়া আমি মেনে নিলাম কিন্তু যে ধনসম্পদ নিয়ে এসেছ সেটা আমি গ্রহণ করব না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 রসুল্লর ভালবাসায় নিবেদিত প্রাণ আল্লাহ রসুল্লাহ আলী আসলামের প্রতি ভালবাসা যে সবকিছু ঊর্ধ্বে তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন মগিরা এহবা আদিলহুকে তার চাচা অরুয়া একটা বড় বিপদ থেকে উদ্ধার করেছিলেন এই জন্য মগিরা এবেন সোহবাহ আদুল্লাহ আনহুর উচিত ছিল অরুয়ার প্রতি কৃতজ্ঞ থাকা কিন্তু না রসুল্লাহ সাল আলি আসলামের প্রতি ভালোবাসার কারণে তিনি অরুয়াকে এতটুকু ছাড় দেননি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 আর প্রত্যেকে সেই পানি সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ে যখন তিনি কোন কথা বলেন তার অনুসারীরা চুপ করে তার কথা শোনে সম্মানের আদিসযে তার দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় না তোমরা নিশ্চিত থাক তোমরা যদি তার সাথে যুদ্ধ করতে চাও এই লোকগুলো কখনও তাদের নেতাকে ছেড়ে যাবে না নিজেদের নেতাকে তারা যে কোনো মূল্যে রক্ষা করবে তারা কোন কিছুর তোয়াক্কা করবে না এমন একজন মানুষ যখন তোমাদের প্রস্তাব দিয়েছে আমার পরামর্শ হচ্ছে তার প্রস্তাব গ্রহণ করো। তোমরা তাদেরকে হারাতে পারবে না আমি তোমাদের জন্য কোনো আশা দেখছি না তোমাদের নিজেদের ভালোর জন্যই তার প্রস্তাব গ্রহণ করো। কর এই চমৎকার কথাগুলো কুরাশদের মন ভরাতে পারল না যদিও তার ঠিকই জানত ওরুয়া যা বলছেন সত্যি বলছেন ওরুয়া ইসলামের ব্যাপারে শুনেছেন কিন্তু যখন নিজের চোখের সামনে ইসলামকে দেখলেন তার ধারণা পাল্টে গেল অভিজ্ঞ রাজনীতিবিদ ওরুয়ার জন্য এটা ছিল এক অভূতপূর্ব অভিজ্ঞতা মুসলিমদের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি যেন মুহূর্তের মধ্যে বদলে গেল এই ঘটনা ছিল উরবার প্রতি ইসলামের দাওয়া এই দাওয়া খালি কথা ছিল না এই দাওয়া ছিল কাজের মাধ্যমে কাজের মাধ্যমে তিনি মক্কা উপত্যকায় তোমাদেরকে তাদের উপর বিজয়ী করার পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবারিত করেছেন তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন সুরাফাত অনেকে খুব করে চাচ্ছিল একটা যুদ্ধ বেঁধে যাক সত্যি বলতে মুসলিমদের অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধ বাধার মতো অবস্থা তৈরি হয়েছিল কিন্তু আল্লাহ তালা চেয়েছেন মক্কায় যেন কোনো যুদ্ধ না বাঁধে এবং তাই হয়েছে কোরাইশদের আশি জনের একটি অস্ত্রসজ্জিত দল মুসলিমদের উপর অতর্কিতে হামলা চালানোর চেষ্টা চালায় কিন্তু তারা ধরা পড়ে যায় এবং তাদের বন্দী করে রাখা হয় আরও একটি ঘটনা ঘটে সালামা এ বিন আল আকয়ার আনহু ঘটনাক্রমে চার মুশ্রিককে বন্দী করেন এরপর আল্লাহ তালা উপরের আয়াত নাজিল করলে রসুল্লা সাল্ল আলিয়াস্লাম সমস্ত বন্দীকে ক্ষমা করে দেন এবং তাদেরকে ছেড়ে দেন পুরো ঘটনাকে আল্লাহর ইচ্ছায় রসুল্ল সাল আলী আসালাম এমনভাবে নিয়ন্ত্রণ করেন যে সন্ধির পথে পা বাড়ানো ছাড়া ক্রাইসের আর কোনো উপায় থাকল না এর পর ঘটল পায়াতুর রিদওয়ানের ঘটনা যা ইসলামের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর একটি এই ঘটনার সময় ওসমান রাজিলহু ছিলেন মক্কায় হঠাৎ গুজব উঠল ওসমান রাজিলনহকে হত্যা করা হয়েছে কিভাবে এই গুজব ছড়ালো তা জানা যায় না কিন্তু কোন না কোনোভাবে এই কথাটি ছড়িয়ে পড়লো। এই কথা শোনা মাত্র রসুল দিকে গোত্রের লোকেরা আলাদা আলাদা বলেন আমি নবীজি সাল্লু আলী আসলামকে আমাদের তাবুর দিকে এগিয়ে আসতে দেখলাম আমি ভাবলাম রসুল্লাহ সাল আলী বুঝি কিছু দরকার হয়েছে রসুল্লাহ সালু আলি এসে বসলেন এবং বললেন আল্লাহ আমাকে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 তারা প্রত্যেকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন যদিও এই বায়াতের কারণে কোনো যুদ্ধ হয়নি কিন্তু মুসলিমরা এই যুদ্ধে অংশ নেয়ার জন্য দৃঢ় ছিলেন এবং তাদের ইমানের পরিচয় দিয়েছিলেন যেই কারণে এর মর্যাদা এত বেশি এই বায়াত নেওয়া হয়েছিল বনোনাজ্জারের তাঁপুর সামনে বনোনাজা ছিল আল খাজরাজের অন্তর্ভুক্ত সম্পর্কের দিক থেকে রসলাস আলহামের মায়ের দিকে আত্মীয় তারা ছিল রসলাস আলহামের খুব কাছে বলা যেতে পারে রসুল্লা সাল্লু আলী আসলামের ব্যক্তিগত সৈন্যবাহিনীর মত রসুল্লাহ আলীদিন হিজত করার সময় প্রথমে মোদিনার উপকন্ঠে কুবায় যাত্রাবিরতি করেন সেখানে তিনি ছিলেন বনু আমর এবং আউফ কোচের সাথে মদিনায় প্রবেশ করার পর তিনি থেকেছেন বনু নাজ্জারদের বাড়িতে বনু নজ্জারের লোকেরা রসুল্লাহ সাল্লু আলী আসলামকে ঘিরে রেখেছিল তার সুরক্ষার জন্য তারা সেদিন তলোয়ার দিয়ে রসুল্লাহ সাল্লু আলহি আসলামের চারদিকে দাঁড়িয়েছিল তাই বায়াতের হৃদয়ান নেয়ার জন্য তিনি বননাজ্জারে সামনেই গিয়েছিলেন আনহার আমার স্বামীর বায়াত দেওয়ার সময় তার হাতে তলোয়ার ধরা ছিল কারণ এটা হচ্ছে মৃত্যুর বায়াত এই দৃশ্য দেখে আমার কোমর বন্ধনের সাথে একটি ছুরি বেঁধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলাম তখন যদি আমার সামনে কোনো লোক যুদ্ধ করতে আসত তাহলে আমি তার শরীরে ছুরি ঢুকিয়ে দিতাম ছুরির পাট দিয়ে তাকে আঘাত করতাম আল্লাহ রসুল্লের মহিলা সাহাবিরাও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 বায়াতের রিদওয়ান প্রসঙ্গে শিয়াদের একটি দাবি নিয়ে কিছু কথা না বললেই নয় মর্যাদাকে প্রশ্নবদ্ধ করতে তাই তারা বলে সময়ও ছিলেন না ইত্যাদি বদরযুদ্ধে ওসমান রাজ আহুর অংশ না কারণ আগেই বলা হয়েছে সেই মুহূর্তে ওসমানের স্ত্রী রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াস্লামের কন্যা মৃত্যুসজ্জা ছিলেন স্বয়ং আল্লাহ তাকে যুদ্ধে অংশ নিতে বারণ করেন এবং স্ত্রীর পাশে থাকার নির্দেশ দেন আর ওসমান রাজি আনহুর বায়াতের ইদয়ানে অংশ নেয়ার কারণ কি এই প্রশ্ন একমাত্র বোকারাই করতে পারে কারণ বায়াতের ইদওয়ানের পুরো ঘটনার কেন্দ্রবিদ্ধি হচ্ছেন ওসমান রাজি আনহু তার মৃত্যুর গুজব শুনেই মুসলিমদের থেকে বায়াত নেওয়া হয়েছিল আর সত্যি বলতে তিনি বায়াত দিয়েছিলেন রসল সাল আলহামেন নিজের এক হাত অন্য হাতের উপর রেখে বলেছিলেন এইটা হচ্ছে ওসমানের বায়াত ওসমান রাদিল্ল নিজের হাতে বায়াত দেননি কিন্তু স্বয়ং রসল সালের হাত তার প্রতি করেছে আজকের পর্ব শেষ করবার আগে আমরা বায়াতের ঋদ্বানে অংশ নেয়া মর্যাদা নিয়ে আলোচনা করব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 এবং যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ সত্তরই তাকে মহাপুরস্কার দান করবেন যারা বায়াতের ঋদ্বানে অংশ নিয়েছিলেন তাদের জন্য এটা একটা বিরাট সম্মান তারা বায়াত করেছিলেন রসুল্লাহ আলহিস্লামের হাতে কিন্তু আল্লাহ বলছেন এই বায়াত ছিল আল্লাহর কাছে এই প্রসঙ্গে বলেন আল্লাহ আলহিস্লাম ছিলেন আল্লাহ তালা এবং সাহাবিদের মাঝে একজন প্রতিনিধি স্বরূপ কারণ যে আনুগত্যের শপথ তারা কাছে করেছিলেন সেটা ছিল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 তিনি তাদের প্রতি প্রশান্তি নাসিল করলেন এবং তাদেরকে আসন্ন বিজয় পুরস্কার দিলেন এবং বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ যা তারা হস্তগত করবে আল্লাহ পরাক্রমশালী উনিশ আল্লাহ শেষ চৌদ্দশ সাহাবির ওপর নিজের সন্তুষ্টি প্রকাশ করে দিলেন এর থেকে বিশাল ঘটনা আর কি হতে পারে দুনিয়ার জীবনেই আল্লাহতালা এই মানুষগুলোকে সবচাইতে বড় সুখবর জানিয়ে দিয়েছেন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এই লোকগুলোর অন্তরে কি আছে তা তিনি জানতেন অর্থাৎ এই সাহাবিদের আন্তরিকতা আর ইমান নিয়ে আর কোনো প্রশ্ন থাকতে পারে না একই সাথে আল্লাহ আসন্ন বিজয় এবং বিপুল পরিমাণ গণিমত লাভে সুসংবাদ দিচ্ছেন এটি হলো বিজয় এই আলোচনা আসবে বায়াতের রিদানের সাহাবিরা কখনো জাহান নামে প্রবেশ করবেন না জাবির আব্দুল্লা রাজিল্লা আলহকে বর্ণিত আল্লাহ রাসুল্লাহ আনহাকে বলেছেন ইনশাআল্লাহ গাছের নিচে যারা বায়াত করেছিল তারা কেউই জাহান নামে প্রবেশ করবে না অন্য আরেকটি হাদিসে আছে যারা বায়াতের ঈদানে অংশ নিয়েছে তাদের সবাইকে ক্ষমা করে দেয়া হয়েছে শুধুমাত্র লাল উটের মালিককে ছাড়া এই লাল উটের মালিক হচ্ছে জা কায়েস বায়াত ভয়ে সে রসুল্লাহ সাল্লা আলি ইসলাম থেকে নিজেকে আড়াল করে রেখেছিল মর্যাদা অনুযায়ী ভাগ করা হলে প্রথমে আসবে সেই জন সাহাবি যাদের জান্নের সুসংবাদ দেয়া হয়েছিল তারপর হচ্ছে সেসব সাহাবি যারা যুদ্ধে অংশ নিয়েছিলেন আর তারপর হচ্ছেন বায়াতের ঋদানে অংশগ্রহণকারী সাহাবিরা তারা মানবজাতির জাতির শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ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 গুজব মাত্র কিন্তু তারপরও এই ঘটনাটি ইসলামের ইতিহাসে এক অনন্য সাধারণ ঘটনা হয়েছে। এই বায়াতের ঘটনা অনন্য সাধারণ এই কারণে যে এর মাধ্যমে ইসলাম এবং রসল্লা আলাইসলামের জন্য সাহাবিরা মৃত্যু শপথ নিয়েছিলেন তারা শেষ পর্যন্ত লড়াই করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন বায়াতের ঘটনা মক্কার মশ্রিকদের অন্তরে প্রবল ভীতির সৃষ্টি করেছিল তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে বললেন তোমরা হচ্ছ এই পৃথিবীর শ্রেষ্ঠ আজকের পর্ব এতটুকুই পরের পর্বে আমরা আলোচনা করব কিভাবে এবং কি কি শর্তের ভিত্তিতে মুসলিমদের সাথে ক্রয়স্তের সন্ধি বা শান্তি চুক্তি সম্পাদিত